শ্রোতা মণ্ডলী এতক্ষণ শুনছিলেন তরুণ শিল্পীদের কণ্ঠে মনোমুগ্ধকর আয়োজন দুটি হাত শূন্য দুটি হাত ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন সাইফুদ্দিন আল ও আনিসুর রহমান ফাহিম কথা ও সুর সাইফুদ্দিন আল মামুন আর ধারাবর্ণনায় ছিলাম আমি জাহিদ হাসান যোগাযোগ শূন্য এক সাত সাত ছয় দুই ছয় আল্লাহ